পবিত্র ਉਨੇ ਮਾਲਿਕ ਅਮਰ ਮਕਹੂਰ ਉਨੇ ਆਹਿਰ ਅਮਰ ਮਰਹੂਬ ਉਨੇ ਰਬ ਅਮਰ ਗੁਲਾਮ ਉਨੇ ਅਮਦਰ ਮਾਲਿਕ ਅਮਰਾ ਉਹਨਰ ਬੰਦਾ ਉਨੇ ਅਮਦਰ ਰਬ ਲਾ ਇਲਾਹਾ ਇਲਾਹੂ ਕਿਉਨ ਅਸ਼ਰੀਕ ਨਹੀਂ ਅਲ ਇਲਾਮ ਨੀਮ ਅੱਲਾਹੂ ਲਾ ਇਲਾਹਾ ਇਲਾਹੂ ਅਲ ਹਈ ਅਲ ਕাইয়ੂਮ ਅੱਲਾਹੂ ਲਾ ਇਲਾਹਾ ਇਲਾਹੂ ਅਲ ਹਈ ਅਲ ਕাইয়ੂਮ ਸ਼ਹਿਦ ਅੱਲਾਹ ਅਨਹੂ ਲਾ ਇਲਾਹਾ ਇਲਾਹੂ ਵ ਇਨ ਤਾਵਲੂ ਫਕੁਲ ਹੱਬਿਯ لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيم العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق الباري المطور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم কোন শরিকা নেই এলা জমিনের উনি বাদশাহ আসমানের উপর উনি বাদশাহ ও মা যেটার উপর আসমান ছায়া করে রেখেছে ওগুলো লালন পালন করেনা মা আকল সা ছোড়িয়ে চিটিয়েছে রব আসমান পানির রত রানুর মখলো করব আহ নারী মখলো কর র পানির মখলো কর রিনো আল্লা মহ মো কর র মখলোক র রা বটস রব আমা মহ রব আমা পাখি রব আমার রব আম রব আম রা জির রব আম রা আল্লাহু যাল জালালি ওয়াল ইকরাম হুনি আবুল মুমিনিনা ওয়া আবুল মুমিনাতিন ওয়া রাহুমাতুল আলামিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার রব্বুনি ঈসা আলাইহিস সালামার রব্বুনি নূহ আলাইহিস সালামার রব্বুনি দাউদ আলাইহিস সালামার রব্বুনি ইয়াহইয়া আলাইহিস সালামার রব্বুনি ইলিয়াস আলাইহিস সালামার রব্বুনি ইউসুফুর রব্বুনি ইয়াকুবুর मतलब जो चिंताधारावर्तन कर सबकिल हाथों मन कर टापार हाथ नाम दोकानी न सम्पति नमता হ্যাঁ এমপি থেকে না মিনিস্টার के থেকে না হ্যাঁ আমার ক্ষমতা থেকে না মশা মারতে পারেন আমাদেরকে কি মারবে আল্লাহ মারেন মারনেওয়ালা আল্লাহ বাঁচানে উনি জীবিত সবাইকে উনি মারেন পারিন আর একদিন আওয়াজ আসবে জমিন ফাটতে থাকবে হতাশের মধ্যে পাথরগুলো গুলা উড়তে থাকবে আসমান ফাটতে থাকবে সূর্য বেনুর হয়ে যাবে নক্ষত্রগুলো ঝরে যাবে فمضر متى اغلئت جبهه السماء انطرت وإذا الكواكب انطرت اذا الشمس كبرت واذا النجوم قدرت واذا برق البصر وخطف القمر وجمع الشمس والقمر ونفث في السور ونفث في الصور نفخه واحدة وحملت الأرض والجبال فدكت دكت واحدة في يوم اذن وقعت الواقعه القارعه ملقارعه وما ادراك ما القارعه الحاقه ملحقه وما ادراك ما الحاقه اذا وقعت আর আল্লাহ আজ তো পারিশ করবে আল্লাহ জিব্রাহ সালামকে তো বাকি রাখে বলবে চুপ হয়ে যাও তুমি আমার আদেশে তারা বনেছো মরে যাও নিচে সবাই মৃত্যুবরণ করবে সবাই কালা মারবে কোথায় ওই বাগের হাটের বড় বড় সরদার আর এমপি আর পারুন ওই জালেমরা কোথায় যারা জুলুম করতে যায় আমার খেয়াল করে এখন কোথায় তারা এখন জোর দেখাচ্ছ এখন জোর দেখাও আমি দুনিয়াকে ধ্বংস করেছি আবার বানাবো কামা বাদা যেরকম আমি তোমাদেরকে ধ্বংস করেছি এরকম তোমাদেরকে আবার আমি জীবিত করবো এই আমার মাসারাম ভাই দোস্তু দুনিয়া যদি ঠিক রাখতে হয় বাচ্চা দিয়ে ভালোবাসা কিনে দেখান কেউ টাকা পয়সা দিয়ে খুশি কিনে দেখান কেউ টাকা পয়সা দিয়ে আনুগত বানায় দেখান কিছুতে টাকা দিয়ে করে দেখান যেটা করেছি ক্ষমতা দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ চোখে চশমা লাগা খুলে দেখাও কানের মধ্যে দেখাও পেটের মধ্যে টাকা পয়সা কি ক্ষমতা কি ওইটা অল্প একটু আমাদের কাজে আসে আর ওইটার মধ্যেই আমাদের পরীক্ষা হ্যাঁ এই চোখ কত টাকা যে কিনছি এই কথা বলতেছি কত টাকা যে কিনে আনছি এই চোখের মধ্যে একশো মিলিয়ন বাল্ব লাগানো আছে আল্লাহ বিল চাইছে এটা হ্যাঁ বিল কত আছে বিল দেওয়া যায় না বাড়িঘরে বিল যায় না এসি এক মাস দুই মাস চালাইলে বিল চলে আসে কত ছাব্বিশ কোটি বাল্ব লাগানো আছে কখনো বিল আল্লাহ চাইছেন এক লক্ষ টেলিফোন লাগানো আছে একটা কানের মধ্যে আল্লাহ বলছেন সন্তান জাল তোলা কে আই নাই তোমাকে দুইটা চোখ দিয়েছি ও লা আমি পর্দা দিয়েছি সন্দর্ভে মা এই চোখ যেটা যেইটা দেখার দেখতে আমি তোমাকে মানা করেছি তাহলে তুমি এই পর্দাকে নিচা করে নাও এইটা বিল এখন বলেন এই বিল দিতেছি। কখন আমাদের চোখ কেটে দিতে আচ্ছা গান থেকে কি গান থেকে কিছু বাঁচে তোলা গিবোধ তোমা তে কি বাঁচে ঘর গোলার মধ্যে যে ঘর থেকে কোরআনের আওয়াজ আসার কথা ছিল ওই ঘর থেকে মারামারি কান্নাকাটি আর গান বাজনার আওয়াজ বাঁচতে থাকে যে জাতির মধ্যে আর যখন তার সাথে আল্লাহ আজাদ থেকে এদেরকে কেউ বাঁচাতে পারবে না বলেন এই কত টাকা দিয়ে চোখ আনছি কত টাকা দিয়ে কানে টেলিফোন লাগাইছি এই জিব্বা বলতেছে কত টাকা দিয়ে এই লাউড স্পিকার এখানে ফিট করছি এই জিব্বা আপনাকে বলে আপনি মিষ্টি খাচ্ছেন আপনি নোটা খাচ্ছেন এর মধ্যে ফুঁটা আছে এই ফুটা দিয়ে আল্লাহ আপনি গরম খাচ্ছেন আপনি ঠান্ডা খাচ্ছেন যদি আল্লাহ খানা বন্ধ করে দেয় তাহলে মুখের মধ্যে পাথর রাখেন বসতে টুকার টুকরা রাখেন বুঝতেই পারবেন না কয় টাকা দিয়ে জিব্বাথী নয় আমাদের গোর্দার মধ্যে দশ লক্ষ ফোঁটা আমাদের ছাকার জন্য। পিসাবকে ছ আর নিচে নোংরা মেকিয়ে নিয়ে যাচ্ছে রক্ত আরেক দিকে ফেরত যাচ্ছে যাদের গোর্দা ফিল হয়ে যায় কত কষ্ট করে কিডনি ফেল হয়ে যায় টাকা পয়সা দিয়ে কি করছি বলে এই সপ্তাহের কিছু বলেছি আচ্ছা ছোট একজন অফিসার না ছোট অফিসার সেও নিজের চোখ করে একদম কপালে উঠায় ফেলে তার সাথে ব্যাখ্যা করা বড় কঠিন হয়ে যায় আর জমিন আসমানের বাচ্চা আল্লাহ আর আল্লাহ তাহলে আগে বেড়ে আসছেন আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য এত বড় বাদ আগে আসছেন যে আমাদের দরকার নাই আমাদের আমাদের নাফর মানি উনার মধ্যে কমই আসে না আমাদের ওনার বাদশাহী বেড়ে যায় না তারপর আল্লাহ আমাদের এটা আগে বেড়ে আসছেন ভালোবাসার জন্য তারা বলছেন সবাইকে বলছেন আমি তোমাদেরকে মহাব্বত করি দাউদ আচ্ছা আরো বলি এর থেকে আরো উপরে কথা আমি গোনাগারদেরকে এত ভালোবাসি তো যারা নেত বেশি ভালোবাসি আরো বলি তোমাদের বড় থেকে বড় গুণা যদি তোমরা তা করবা তো আল্লাহ মাফ করতে কোনো পরেশান হবেন না তাদেরকে বলে দাও যে তোমাদের রব তোমাদেরকে মাফ করতে সামান্য না আর তোমাদের রবের মাফ করতে কোন মুশকিল পেশ আসে না অহংকারের মধ্যে চলে এসো না আর না হলে সব বর বাদ করে দেব নেক কাজ করে নেক কাজ করে অহংকার করে আমি না মার কি আমি তো লেগে আগে আল্লাহ না আল্লাহ ভালোবাসেন নিজের দিকে যেরকম মা বাচ্চাকে ডেকে না করতে যাচ্ছল ইনসান মা সুন্দর আন্দাজের সাথে আল্লাহ বলছেন হ্যাঁ যদি আমরা আগে বুঝতাম টুকরা করে দেন থেকে ডাকতেছে ওই মায়ের ডাকের মধ্যে কত ভালো ব্যথা থাকবে মধ্যে ওই মায়ের থেকে ওই গুণ বেশি ব্যথা আছে মা আর কি ধোকা দিয়ে দিল আমার বন্ধা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেল আমি তো তোমার অপেক্ষায় জায়গায় বাসি যে তুমি কবে তা করবা আর আমি তোমার জন্য কি বলতেছেন কি বলেন আমাকে স্মরণ রাখ আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখি হ্যাঁ বাচ্চাদেরকে মা বাবা কখনো ভুলে না বাচ্চারা মা বাবাদেরকে ভুলে যায় ঠিক আছে না বাচ্চাদের মা বাবাকে চলে যায় মা বাবা ছাড়ে না তুমি আমাকে ভুলে যাও তারপরে আমি তোমাকে স্মরণ রাখি ডাকি আমার বান্ধা এদিকে আসো এদিকে ধ্বংস হয়ে যাবা আল্লাহ ডাকি না আমাদেরকে আল্লাহর কোন প্রয়োজন নাই আমাদের মা তো প্রয়োজন আমাদের হবে কিন্তু আল্লাহ আমাদের কি প্রয়োজন তারপর মাহ লোকের মধ্যে থেকে বাছাই করছো কখনো আমাকে তো মাহ বুক তুমি ঘোড়ার অনুভূতিকে টেস্ট করছো কখনো আনুপছতার অনুভূতি তুই একটু টেস্ট করো তুমি রাতে গান বাজানোর মজলিসকে ফিল করতো কখনো রাত্রে বেলা যায় যাবে যদি তুমি আমার সাথে রাত্রে বেলা কথা বলার মজা পেয়ে যাবা আনা রতন কবি বলেছিল যে আল্লাহ বলছেন যে কখনো আমার সাথেও তো বন্ধুত্ব করো তো তুমি আমার সাথে ঠিক মতো লেনদেন করো তারপর দেখো আমি তোমার সাথে কিরকম লেনদেন করিনি আচ্ছা এটা হয়ে গেল না বদলা বদলা হ্যাঁ এর থেকে উপরে দরজা তুমি আমার সাথে বন্ধুত্ব করোনা কথাও বলো না মুখ ফেরায় চলে যাও তারপরে আমি কি করব। তুমি জোয়ার মধ্যে তুমি জিনার মধ্যে তুমি তুমি গুনার মধ্যে গান বাজানোর মধ্যে এই সত্য আমি আল্লাহ তোমাকে এরকম তাকিয়ে দেখতে থাকি যে কবে ফেরত আসবে আমার বান্দা কবি ফেরত আসবে আমার কাছে তো বলেন এরকম আল্লাহর না মানা এটা কি মানুষত্ব এই জন্য এখান থেকে আজকে তবা করে যায় ঠিক আছে মাফ করে দেন আর করব না আচ্ছা আল্লাহ তারা কি বলেন সমুদ্র প্রতিদিন বলে যে আল্লাহ ইজাজ দেন আমি বাংলাদেশকে ডুবিয়ে দিই ধ্বংস করে দেই পুরো দুনিয়াকে জগত করে ধ্বংস করে দেই পুরো দুনিয়া সমুদ্র আল্লাহকে জিজ্ঞাসা করে যার উপর গুণা করতেছে আল্লাহ এরা বলে যে আল্লাহ যাই পুরো বাগের হাতকে ভিতরে নিয়ে নে। পুরো বাংলাদেশকে ভিতরে নিয়ে নেই ধীরে গুণা হয় মাটি আল্লাহকে জিজ্ঞাসা করে প্রতিদিন বল মালা দাও আমার বান্ধবদেরকে আমি তোমাদের থেকে ভালো বুঝি তোমাদের বান্ধা হয়ে থাকলে তোমরা যা ইচ্ছা তাই করো আর যদি আমার বান্ধব তাহলে মধ্যে খানে কথা বলো না আমার বন্ধা তবর অপেক্ষা করতেছে কখনো তো ফেরত আসবে আমার দিকে তহু এর কাবেল তহু কোনো দিনে তো তবা করবে কবুল হয়ে যাবে আল্লাহর প্রথম একবারও আল্লাহ বলবেন আগে কয়েছিল এখন কেন এটা বলবেন না মা তো বলবে যে এখন আসতো আগে করেছিলাম আল্লাহ বলবেন না যে আগে কোচা যদি মুসা আলাই সালামের উপর ব্যবচারের অপবাদ দিয়েছিল মুসাল সালাম রাগ করলেন আল্লাহ বললেন মাটি তোমার আনুগত মুসা সালাম বললেন মাটিকে একে ধরো মাটি পেটে সে ভিতরে ঢুকতে লাগলো সে মাফ চাইতে লাগলো মাফ করে দাও মুসা আল্লাহাম বলে আরো ধরো সে ভিতরে যেতে লাগলো আরো ধরো আরো ধরো পুরা জমিনের মধ্যে সে ধসে গেলো তো আল্লাহ বললেন মা তোমার মন কত কঠিন আল্লাহ তোমার আন্তর কত কঠিন সে মাফ চাইতে থাকলো তুমি তো রসুল আমরা তো রসুল তার অনেক ভালোবাসে মুরসা আলি ইসাল্লামের জামানায় বদমাস ছিল শহরওয়ালা বলল সে খাবার দাবার সব শেষ হয়ে গেছে তো যখন মরতে লাগলো তো আল্লাহকে বললেন আল্লাহ আমাকে আজাদ দিলে যদি আপনার বাদশাহী বেড়ে যায় তাহলে আমি কাছে মাফ যাব না আর আমাকে মাফ করলে আমাকে আজাদ দিলে যদি আপনার বাদশাহী বেড়ে যায় আর যদি আজাব আর মাফ করলে যদি আপনার বাচ্চা কম হয় না তাহলে আল্লাহ আমি বড় খারাপ অবস্থায় মরতেছি সবাই আমার স্বাদ ছেড়ে দিচ্ছে আপনি আমার স্বাদ ছেড়ে না পুরো জীবন গুণা করছে পুরা জীবন একদম শেষে তবা করতেছে আল্লাহ মারা গেছে তার এরকম কারোর সাথে বন্ধুত্ব করি কার সাথে বন্ধুত্ব করতেছে আজকে কেউ মন্ত্রীর সাথে কেউ মিনিস্টারের সাথে কেউ সাথে কেউ উকিলের সাথে হ্যাঁ আর কেউ জমিদারের সাথে কেউ চেয়ারম্যান সাথে এটা তো আপনার আমার মতো মানুষ আপনার আমার মতো দুর্বল আরে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করি আল্লাহ তাহলে তো তার বান্দাকে ভালোবাসেন আল্লাহ তাহলে তো চান যে তার বান্ধা তার দিকে ফেরত যায় আল্লাহর সাথে সম্পর্ক না করি কারোর সাথে সম্পর্ক করেছেন এগুলো দেখ কিছুই হবে না এই শক্তিগুলো দিয়ে কিছুই হবে না এই মন্ত্রী মিনিস্টার হ্যাঁ আর্মি পুলিশ اما تاكر সম্পদ ক্ষমতাগুলো দিয়ে কিছুই হবে না ওইটা يشاء لم يكن الله جيت চায় وما يشاءون الا ان شاء الله يفعل الله ما يشاء وربك يخلق ما يشاء ويختار ويرزق من يشاء وترزق من تشاء ويهدي من يشاء ويدل من يشاء ويؤثر من يشاء ويعذب من يشاء وتؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتد সাথে সম্পর্ক করি আর আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য অনেক টাকা পয়সা ক্ষমতা দরকার নাই ভিতর পরিষ্কার হওয়া দরকার কি করতে হবে শেষ সময় কারুণ কে মাফ করতে পারেন তো পুরো শহরে মানুষ গেল যার জানাজা পড়লে আমাদের দেখল গুণাগর ব্যক্তি তো মুসারি সালাম আল্লাহ কে জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন ঠিক আছে ওরাও ঠিক বলতেছে আমিও ঠিক করতেছি এরা বলতেছে গুনাগার গুনাগারই ছিল কিন্তু যখন তার মৃত্যু আসলো সেই তাকেলো আমাকে ডাকে আমার রাহম এটা করে না যে আমি তাকে বলবো না আল্লাহ বললেন আমার ইজ্জতের কথন ওই সময় যদি সে পুরো দুনিয়ার মানুষের মাফি চাইত আমি পুরো দুনিয়ার মানুষকে মাফ করে দিতাম ইন আল্লাহ শয়তান কি বলবে এখন কি তারা ওরা পরে করো হ্যাঁ শৈতানকে বলবেন মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই মৃত্যু কখন আছে এটা কেউ বলতে পারে না মিল হাফ মে আহলসা কে কেসে মিটে নামি কেসে কমে খা গে কিনা নাহারা হর এক না হসরত সুধারা ফারা রা সভাট সারা জগা জি লোক নী হজরতা ন তুঝে পেলে পচর তুজা পেয়া কি তুমি রো সবসমা বড়ো যাই তো মর ধর পুরে থাকা জিনত নী ফ্যালা আল্লা সাথে সম্পর্ক করে নেই যেই মনে ইচ্ছা আছে আল্লাহ পুরা করে দিবেন পান করার ইচ্ছা না আল্লাহ তার এসে নাই একটা হচ্ছে লুকিয়ে খাওয়া আর ওইটার দুর্গন্ধ আর একটা হচ্ছে আল্লাহ পান করাবেন ইহরা কাপড় শারাব পান করো পান করাবে আরেক দর্জা উপরে টা যাদেরকে পান করাবে আল্লা নেজে, আল্লাহ পান করাবেন হ্যাঁ খাওয়ার শখ আছে কত খাবেন দৈনিক দশটা রুটি ভাত একটা বকরি পুরো খেতে পারবেন আল্লাহ আস আমি তোমাদেরকে খাওয়াই هل يخوضون؟ الله يخوضون فاكعتم مما يتخيرون لعن طير مما يشتهون هم يخوضون فل تلكم لا مقضوع ولا ممنوع صدر مخدوط طلح منذود ظل ممدود مو مخدوط فاكهة كثيرة لا مقضوع ولا ممنوع وفرش مرفوع فل ثاني فرده يتحدث بي شايا نيچه ঘোষা লটকিয়ে থাকবে ফল পেকে থাকবে কাঁটা থাকবে না কলা থেকে সাদা আদম তার মধ্যে কোন বিচি থাকবে না ছিলকা থাকবে না শক্ত হবে না তিতা হবে না কষ্ট থাকবে না নোংরা হবে না এক গ্রামের সাহাবি আসলো আপনি তো বলেন জাননাতে কোনো কষ্ট নাই তো জান্নাতে বড়ই থাকবে বড়ই বড়ই গেছে কাঁচা থাকে তো লাগবে কষ্ট হবে বললেন আহ না না আল্লাহ বলতেছেন আহ আল্লাহ কাঁচাকে নামিয়ে ফেলবেন আর কাঁচার জায়গা থেকে প্রতিটা ফল বের কমলা ছিলতে হয় ওইটা প্রতিটা আলাদা আলাদা হয়ে প্রতিটা বালি তার রং আলাদা হবে তার টেস্ট আলাদা হবে তার ঘাঁধ আলাদা হবে প্রতিটা পিজের ওই জায়গায় হারাম টাকা পয়সাতে কত আপেল খাবো কত আঙ্গুর খাবো কত ডালিম খাবো এখন খাওয়াবেন আসো আমার কাছে আনার খাচ্ছে বসে বসে আনার খেতে খেতে আমের খেয়াল আসবে তো ওই থেকে আম বের হয়ে আসবে আনারই তো আনারের মধ্যে থেকে আম বের হয়ে আসবে এই জায়গায় আমার কলার খেয়াল মধ্যে থেকে কলা বের হয়ে আসবে সামনে বয়সে যে আঙ্গুরের খেয়াল তো আঙ্গুর বের হয়ে আসবে মুখে রাখছে আল্লাহর করদা যায় মধ্যে জীবন পুরোপাদা এখন আচ বাস হয়ে গেছে এটা তো দুনিয়ার অবস্থা তো আল্লাহ খাওয়াবেন পেশাদ হবে না আল্লাহ পান করাবেন হ্যাঁ পিসাব হবে না আল্লাহ খাওয়াবেন বাথরুমে যেটা হবে না তারপর খাইতে খাইতে খেয়াল আসলো এটা যদি টিকিয়া হইতো তাহলে আল্লাহ টিকিয়া পরিণত করে দেবে খেয়াল আসলো এটা যদি মুরগি হইতো আল্লাহ তাদের মুরগি তো পরিণত করে দেবে তারপরে খেয়াল আসলো এটা যদি আনার হইতো তাহলে আল্লাহ তার পরিবে তারপরে খেয়াল আসলো যদি আঙ্গুর হইতো আল্লাহ আঙ্গুরই দিবে এক বছর চলে যাবে লোকটা ভিতরে যাবে না ওইটা মুখের মধ্যে ঘুরতে থাকবে এখন খাওয়াচ্ছেন আল্লাহ মাইন করুারা سيصدعون عنها ولا ينزفون فانقروا كأس من معين يشربون كأس كان مزاجها كافورا يصطون فيها كأساً كان مزاجها ذنجبيلا عيناً فيها تسمى سلسبيلا نعيم سلسبيل ذنجبيل كافور رعيق مختوم مسك ختابه مسك تثنيم من تثنيم شبارتك قدتم جنة الشراب كتثنيم সব থেকে উত্তর যে আচ্ছা যেটা মিক্স করা উল্টার এক কটা যদি কে আঙ্গুলে লাগানো আর আসমানের উপর বসে যায় আর আঙ্গুলকে নীচা করে দেয় ধুনিয়াতে তার গ্রাম ছড়িয়ে পড়বে বানো হয়ে গুলো দুনিয়ার না ওগুলো চান না তে হ্যাঁ হাঁটু পর্যন্ত জাফরান হাঁটু থেকে বুক পর্যন্ত মুস্ক মুশ থেকে ধার পর্যন্ত আম্বার সমুদ্রের মধ্যে দিলে সাথে সমুদ্র মিষ্টি হয়ে যাবে সূর্যকে আঙ্গুল দেখাইলে সূর্য আর দেখাই যাবে না অন্ধকার হয়ে যাবে মৃতের সাথে কথা বললে জীবিত হয়ে যাবে জীবিতকে দেখলে তাদের কলিজা ফেটে যাবে এক কদম চলে তো তার শরীরের থেকে এক লক্ষ ধরনের মধ্যে তার শরীরের থেকে এক লক্ষ ধরনের রং আলাদা ডিজাইন আলাদা ঘাদা আর একশো জোড়ার মধ্যে তার চমকানোর শরীর দেখা যাবে চেয়ারের মধ্যে চেহারা দেখা যাবে গায়ে মধ্যে চেহারা দেখা যাবে জান্নাতের মধ্যে একটা আছে যার নাম হচ্ছে না হইনকার কোথায় গেল যারা দুনিয়াতে খারাপ কাজ থেকে বাধা দিত ভালো কাজের দাবর দিত আল্লাহ তাই তার জন্য বানিয়েছি যারা সৎ আদেশ করতো অসৎ কাজের নিষেধ করত। অন্য অন্য পা সৌন্দর্যের কারণে আর তাকে বলে আরে লাইবা দুনিয়ার মানুষের সুন্দর আমার আল্লাহকে রাজি করে জান্নাতে আসে সেজন্য আমাকে আল্লাহকে রাজি করে আসে মেদের খাহিষ ওইখানে পুরা হবে এরকম হেলাম দিয়ে জান্নাতিরা বসে থাকবে আরাম এরকম যখন হেলান্দে বসে থাকবে আল্লাহ তারা বলবেন আরে একটা জিনিস দেখতে হারায় গেল তাকে আরো কিছু দেখাও একটা মেয়ে আসবে যে আগের অন্যান্য জাননাতে যাদেরকে দেখতে তার মধ্যে থেকে না দেখেন একবার যেটা পাইতো না বাড়তেই থাকবে এখন সে বসা আসবে এতক্ষণে তার গাদের উপর একটা মেয়ে এসে হাত মারবে সে আপনি তাকাবে সে যখন তাকাবে না পুরা ঘুরে যাবে তার দিকে হ্যাঁ চুম্বকের মতো পুরা ঘুরে যাবে তাকে দেখবে নিজের চেহারা তার চেহারার মধ্যে দেখতে পারবে সে বলবে কাফিনা আপনি আমাকে চান সে বলবে তো কেন চাবো না কিন্তু তুমি কে আমার জানাতের হল তো তুমি না তুমি কুর্তিকে আসলাম আমি তোমারই আল্লাহ আমাকে তোমার জন্য অতিরিক্ত পাঠিয়েছেন মসজিদ প্রতিটা মনের ইচ্ছা জন্নত গ্রামের সাহবী আসলো লোক রসুলে জেনে মকায়ে বা মদিনায় বললো জন্নতে ঘোড়া আছে বললো হ্যাঁ জন্নতে কুড়ছে ওইটা আসমানে উড়তে থাকতো আরেক তাহবি বলিয়া রসোল্লাহ জানাত খেজুর আছে বললো হা আসে বললো উপরে জবা হেরাতের একটা ডালি স্বর্ণের আর ওটা বারো হাত একটা খেজুর হবে এই থেকে বড় হবে একটা খেজুর আর মানুষ কত বড় ষাট হাত ষাট হাত মানুষ হবে তো বারো হাত খাওয়া তো কোনো কঠিন না আরেক তাহরি বলি আর রসোল্লাহ জান্নাত মরুভূমি আছে বললো আছে আসে কিন্তু বালুর নাম মুস্কা আকুতের মরুভূমি আরেকজন বললো জানে গান আছে বললো হ্যাঁ আছে যার নাম হচ্ছে তার নিচে জান্নাতের ফোর আসবে তারা গান গাবে যারা তারা যখন গান গাবে জান্নাতের মিউজিক ওই গাছটিকে মিউজিক বাজবে ওই গাছের পাতা আর ডালি আপোষে বাড়ি খাবে ওইটার মধ্যে থেকে একটা মিউজিক বের হবে আর জানাতের গান গাবে তাদের আওয়াজ দিয়ে তো ওইটা শুনে তো ভুলে যাবে জান্নাত থাকবে না যখন আরো বলি আল্লাহ তালা নিজের দরবারে আমাদেরকে ডাকবেন আল্লাহ করেন আমরা সবাই জান্ন আল্লা আল্লাহ বলবেন আসো আমার বান্ধবাদেরকে শোনাও জান্নাতের ওরদেরকে বলবেন জন্মতের সমুদ্রে থু দিলে তারপর আল্লাহ এর থেকে ভালো কি আছে আল্লাহ দাউদ আলী সালামকে বলবেন দাউদ আসো বসো আলী ইসালাম আজকে আমার প্রশংসা করো তো দাউদ আলী সালামের আওয়াজ জন্নতের মিউজিক বসে হজরতামের উপর বসবেন আল্লাহ আওয়াজ জন্মতের আর আল্লাহ বলবেন এতক্ষণ পর্দার থেকে বলতেছিলেন ইউসুফ আল্লাহ সালামকে বানানে সুন্দর হবে যিনি ইউসুফ আলহিসামকে বানাইছেন যাকে দেখে মেয়েরা হাতের উপর ছুরি চালায় দিতে এক পলক চল্লিশ বছরের হবে ওই রব নিজের সত্তা থেকে যখন পর্দা সরাবেন তো তখন কি অবস্থা হবে قساعها راضية في جنة عالية لا تسمع فيها لاغية في جنة عالية قطفها دانية كلوا اشربوها نيئة بما اخلفتم في الأيام الخالية الله تعالى فردوه بن شرية لبن أربو البن لزوان فردشاره شطر هجار فردشار بي الله تعالى حشتة حشتة شامنة ولعجبن تبر الله تعالى شطو شامن الله تعالى شطو شامن কিনে মারামারি করতেছে কোন দুনিয়ার পিছনে কোন ক্ষমতার পিছনে জিনিসে মারামারি কাটা কাটি ঝগড়া ছেড়ে দেয় না আল্লাহ তো দেখতেছেন আমার গোনা কেন আমি বাড়াইতেছি আল্লাহ তো দেখতেছেন সবকিছু আল্লাহকে বলি রাত্রে উঠে কান দিয়ে আল্লাহকে বলি কেউ জুলুম করে আল্লাহকে বলেন আল্লাহ তো ঘুমায় মানুষ তো নিজের কালাম সরাবেন পুরো দুনিয়ার মানুষ সমস্ত জিন্ন সমস্ত নবী সমস্ত রেসুল তখন পুরো জেন্নাতের নহরে সবাই পাখিরেও থাকবে নত হয়ে থাকবে সবাই মানুষ বলবে আল্লাহ আমাদেরকে না তোমরা মেহমান আর ছিল এখন তোমরা মেহমান আমি আল্লাহ মেহবান মানুষ না পর মান জন্য করে নিজের মন চাহিদ জীবন পুরা করার জন্য এখন আল্লাহ আমাদের জীবন মন চাহিদী পুরা করাচ্ছে আর অনন্ত অসীমকালের জন্য আল্লাহর দিকে আপনার হকে কমি করছে মাফ করে দেন বান্ধার হকে কমি করেছে ওইটাও মাফ করে দেন দুইটাই জরুরি মানুষের হক নষ্ট করছি দিছি কষ্ট দিছি ওটাও মাফ চাই মানুষের আল্লাহর হক নষ্ট করছে ওইটাও চাই দুইটাই হকুক উল্লা হকুকুল হক যে কলমা ছাড়া মরে যাবে পুরো দুনিয়ার খেদমত করতে থাকুক পুরো দুনিয়ার উপকার করতে থাকুক আমন তো জন্য জাহান নামে যাবে কেন আল্লাহর হকা দেয় আল্লাহর হক সবার উপরে মধ্যে না থাকি আর আরেক ব্যক্তি কর্ম করলো আর সমস্ত গুণা করতে করতে মরে গেল আর ইমনের উপর মরলো তো একদিন অবশ্যই জাহান নামের আগুন সহ্য করে জান্নাতে যাবে কিন্তু এটা হালকা না মনে করি আল্লাহর হক ও বড় বান্দার হক বড় আমরা ফেসলা করলে বালায় কেউ না যে হককলিবাদের দাম নাই হক কল্লার দাম নাই না আল্লাহ যাকে চাবেন তাকে মাফ করবেন জীবনকে শিখতে হবে আল্লাহর প্রিয় হইতে চাই না তো চৌধুরী হইতে হবে না আমেরিকান ইংল্যান্ডের পাসপোর্ট দরকার নাই মন্ত্রী মিনিস্টার বাদশা চেয়ারম্যান হওয়ার দরকার নেই মোহাম্মদ হওয়া জরুরি ছিল কিন্তু আল্লাটা বলেছেন যে কেয়ামতের ময়দানে যখন সুর টু হবে সবাই নিজের নিজের কবর থেকে বের হবে কিন্তু বেলালকে আমার পায়ের নিচে থেকে বের করা হবে বেলাল রোজি আল্লাহ নিজের কবর থেকে বের হবেন। না আর পায়ে হেঁটে যাবে আল্লাহ রসুল বলছে না আমি বুর রাতের উপর থাকবো আমার আগে লাল উঠনের উপর বেলাল আমার আগে আগে চলতে থাকবে আর হাঁসরে ময়দানে পড়তে সে দিবে এই আজান পুরো জগতের মানুষ শুনে নেবে আর বলতে আল্লাহ আমি যাব আমার তোরিকার উপর আসতে হবে ওই জায়গায় কালো ফর্ষা চলে না ওই জায়গায় মোহাম্মদ দেখেন পুরুষ মহিলা দেখেন না মোহাম্মদ দেখেন উনার একজনেই প্রিয় আল্লাহ তাহার উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম দেখেন যাকে মানুষ ভালোবাসে না তার মানুষ অনেক নাম দেয় ছেলের নাম এখন বলে আমার চাঁদ আমার কলিজা সোনা পাখি আমার আমার চোখের ঠান্ডা কত কিছু বলে না মারা কেন বলে শুধু ফারুক শুধু ফাতেমা কেন বলে না ভালোবাসা এত বেশি শব্দ কেটে আনতে কখনো চাঁদের টুকরা কখনো কলিজার টুকরা কখনো হ্যাঁ কখনো আমার চোখের ঠান্ডা ভালো বাসান <laughs> <laughs> আহমদ রাহি রফুর মিটানে যার দারা হাসর হবে সবর পড়ে যিনি আসবেন আমার নাম হাসির যার উপর হাসুর প্রতিষ্ঠা হবে আমার নাম ফাতে নবীর মধ্যে সবার আগে নবো পেয়েছেন আমার নামিম নাম বলছেন আমি ফাতে কিভাবে ফাতে দুনিয়াটা আমি ও নবুত সবার সময় নবুত দেওয়া হয়েছে যখন আদম আলে সালামের মাটিও বাড়ানো হয়নি দেখলেন তার মধ্যে থেকে মদর গোত্র কে বের করলেন সর্দার গোত্র আরব ছিল ওর মধ্যে করলেন সন্তানদেরকে দেখলেন পুরা জগতের মধ্যে থেকে মানুষ মানুষের মধ্যে থেকে আরব আরবের মধ্যে থেকে মোদর মোদরের মধ্যে থেকে तुम्हें तुम्हें के वाला मेर पेटे जीनाचारे आई बाबा पर्दा क्यों व्यविचार करें जाहिरियात जिनाई व्यविचार कर नहीं আমার বাপ দাদা তিনটা হ্যাঁ কালিম রবি আমার অন্তর খুলে দেন আর আল্লাহ কি বললেন আমি আপনার অন্তর খুলে আমি তোমাকে নিজের মনের আনুগত একজনকে আদেশ আরেকজনের সাফাই তবে ইব্রাহিম আলী সালামের বলি সহ আসুন আমাকে কে আমার তো দিন অপমানিত করেন না আমাকে জান্ন দেন আর হাবিবকে আল্লাহ বলছেন আমি আপনি কৌসারের মালিক বানিয়ে দিয়েছি আর ঘরওয়ালা দেরি মূর্তি পূজা থেকে আপনাদেরকে পবিত্র করে দিয়েছি ইব্রাহিম আলী সারাম বলতেছেন وہ مصیر لخفیات یوم الدین اللہ عمر گناہ کے maaf کرے دن قیامت الدین اور حبیب کہ اللہ بولتے ہیں یا اقتر الک اللہ ما تقدم من ذنبک وما تاخر اے مر حبیب اپنا عقب پیچھے سب گناہ maaf سب سے نبی کا نے قران یا ادم اس انت و زوجک الجنہ یا نوح بسلام منا وانا دیناه ای یا ابراہیم وما تلك یمینک یا موسی কিন্তু যখন নিজের হাবিবের সাথে কথা বলছেন তো মোহাম্মদ বলে ডাকেন নাই সাল্লাই বরং উপাধি দিয়ে ডাকতেন উপাধি দিয়ে ডাকা সম্মান দেওয়া নাও নিয়ে ডাকা ছোট করা নবীদের নাম নিজের নবীকে ইয়া মোহাম্মদ বলেন নাইহ নাম বরং ইশারা করছেন সবচেয়ে বড় হকদার তার মান্য আর এই নবী এই জায়গায় বলার কথা ছিল মোহাম্মদ كنت قال الله محمد نابل بلسل اي يا مرنو بي قال الله تعالى دعوى شمان اشهدوا تفكونا مدركو بلسل لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعدكم بعدا امانو بك نامني ادكونا يا رسول الله بلو يا نبي الله بلو يا حبيب الله بلو يا محمد بلونا في عدو بي نامني تفربنا اعواز وچاكرون امانو برشمني لا ترفعوا اسواتكم فوق صوت النبي আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজা করো না শিখিয়েছে বন্ধু হ্যাঁ সালামের জন্য লোহানোরম করেছেন মৃহ জীবিত করেছেন সালাম আল্লাহ আমার জন্য কি আছে আমি আপনি দামি জিনিস দিয়েছি ওইটা কি আপনার আমার নাম একসাথে থাকবে এটা কোনদিন আলাদা হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি তাপরে না না না না একসাথে হয়ে গেছে কিভাবে একসাথে করেন কোরআনে দেখেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ঈমানান আল্লাহ রাসূলের উপর তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ঈমানানি আল্লাহ কর রাসূলের উপর আতিউল্লাহা ওয়া আতিউল রাসূল আনুগত্যতে স্বীকার করো أكم من الله يرسوله أزان من الله يرسوله فأد ببع من الله يرسوله من يعاد الله ورسولهُ من, من يشااق الله, الله رسول الله ول الله رسول استجب الله والرسول لا تخون الله والرسول والله رسول هو ع يرضوه الله من فض أن رسولهُ فن الله الخسى والرسول একসাথে করে আগে যার আল্লাহ নিজে প্রশংসা করে তার সম্মান কত বলে এই জন্য হাজরত মোহাম্মদ মুসফা সাল্লা তরিকার মধ্যে আসি আল্লাহ বসে ছিলেন এক গ্রামের লোক যাচ্ছিল জিজ্ঞাসা করলে তো বললো নিজেকে নবী দাবি করে তো সেহুদি আরব ছিল মেরে নিয়ে স্বীকার করে যাচ্ছিল এই যদি বলে না তুমি রসুল তাহলে আমি তোমাকে রসুল নিজের পক্ষ থেকে না জবাব করে দিল একটা জানোয়ার আর মৃত জানোয়ার কিভাবে বলবে কথা বলে নাকি জানোয়ার কাল্লা রসোল তার দিকে আর বললেন হাজির কয়াম দিন্দর বানো এত সুন্দর উপ ঘর উপর মন তাানি যার পাশাহী দুনিয়া তে রাস্তা রহমা রসুল আপনি হচ্ছেন শেষ রসুল যে আপনার মানবে সে সফল কাম যে মানবেনা সে ধ্বংস আল্লাহ রসুল বলেন এখন কি বলো বলে এখন তো মানতেছি এখন তো মানতেছি বে যান জানুয়ার কথা বলতে হ্যাঁ ওখান থেকে নিতে হবে আর দেখেন একটা শূন্য তালের উপরে সাত জমিন আসমান থেকে বেশি দামি আমরা কি মনে করি শূন্যতা অসুবিধা নেই করেন ঠিক আছে না করেন ঠিক আছে হ্যাঁ দুই টাকা পরে গেলে উঠায় নেই নাকি রা আর শূন্য ছেড়ে দিলে কোনো দাম নেই কোনো নেই কেন টাকা পড়ে গেল একটা নম্বর কম হওয়ার কারণে মানুষ পাশ হয়ে যায় একটা বোর্ডের জন্য মানুষ হেরে যায় একটা বোট কম হয়ে গেছে আর জিতে পরিণত হয়ে যায় কাছে কমবে না এটা কিভাবে হইতে পারে যে শূন্য চাপের দাম বরাবর একটা সুতা বের হয়ে যায় হ্যাঁ যে কাপড় যারা বানায় না তাদের কাছে কাপড় আপনাকে যেমন দিচ্ছর মধ্যে থেকে এত সুতা যদি কম হয় ওইটা ম্যাগনি রেখে দেখে গুণে সুতা একটা সুতা কম হয়ে গেল থাকে না কোন দাম আমার কমবে যার আর সেটি কপুরে উঠে গেছেন এই জন্য দ্বিতীয় মেহনত এটা যে প্রতিটা মুসলমান শিখবে আমাদের নবীর তরিকা কি নিয়ম কি জীবন চলার পদ্ধতি তিন মাইল পাথর পড়ছে এক আধিকা পড়ছে সাত আসমানে জমিন কান্দেশ পাহাড় চিৎকার করতেছিল আল্লাহ রসুলের আবস্থা দেখে যখন উতবার বাগানে দু আল্লাহর আল্লাহরের অবস্থা দেখে আল্লাহর আর নিজে দৌড় দিয়ে আঙ্গুর আমরা তার সাথে বে অফাই করি বলেন আমাদের ইমানের লেভেল কোথায় চলে যেরকম যেরকমের যুদ্ধে তার হাতে পতাকা ছিল অতবার সাইবা দুই ভাইয়ের হাতে আর আঙ্গুর ছেড়ে আনলো আর নিজের গোলামকে বললো যাও মোহাম্মদকে বলো সাল্লাহাল্লাম আত্মীয়তা সম্পর্ক দিয়ে বলতে তো অস্বীকার করো না কে নিয়মিত যার উপর দুশ্মনের আমরা তার উৎ হয়ে তার সাথ না আর আমরা আপোষে মারামারি কাটা কাটি ঝগড়া করতে থাকি আমরা কিরকম হেলাম বলেন তারই আল্লাহ রসুল কে পাথর মারছিল ভেঙে পড়ে আর পড়ে এসে বলছিলেন এদেরকে আমাকে চিনে না জানে না এদেরকে করে দেন এদেরকে না কামিয়া তার বাড়ি দিয়ে মারছিল আল্লাহ রসুলের কাদের মধ্যে এক মাস পর্যন্ত আল্লাহ রসুলের ব্যথা ছিল এই জায়গায় আর চক্কর পরে গেছেন আর রক্ত প্রবাহিত হচ্ছিল দাঁত ভেঙে গেছিল ঘাড়ের মধ্যে তারপর রাখছেন পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছেন যিনি স্বর্ণে পরিণত হয়ে যেত পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছেন যা আমার মত ভালো হয়ে যায় আর বসে নামাজ পড়ছেন আহ রে যে আপনি বসে কেন নামাজ পড়তেছেন বললেন খিদার কারণে আমি দাঁড়াইতে পারতেছি না এইসব কেন আমাদের জন্য আমরা অনার শুধু ব্যবসায় করব। থেকে আল্লাহ রসুল যাওয়ার সময় আসছে আবার বলতেন আমার উম্মত কে একটু দেখি আল্লাহ রসুল বলছেন আমি আমার উম্মদকে দেখতে চাইনি নিজের উম্মদ কে না মাফ করতে দেখলেন বলেন আমরা আল্লাহ রসুল কে দেখলাম আল্লাহ রসুল আমরা খুশির তার আল্লাহর রসুলকে দেখতে পেলাম আল্লাহ রসুল পর্দা নামাই দিলেন ফিরত চলে গেলেন এত জিব্রাইল সালাম আসলেন আছে ভিতরে আসার অনুমতি আপনার ব্যাপারে আল্লাহ বলছেন আমার হাবিও অনুমতি দিলে ভিতরে যাবার না হলে ফিরে চলে আসবা আরে আর যখন থেকে আমার হাতে মৃত্যুর কাজ লাগে আমি দিন কারোর কাছে জিজ্ঞাসা করি নাই আপনার ব্যাপারে আপনার বলছে যে আমার নবীকে জিজ্ঞাসা করে নিও যদি থাকতে চায় তাহলে জিজ্ঞাসা করে আসো আমার পরে আমার উন্নতির সাথে কি করবে তারপরে আমি উত্তর দেবো আমি যাবো না আমি থাকবো কারণ তারই বিরোধিতা করতেছে আজকে আমরা হ্যাঁ কেন দশ টাকার জন্য বা নিজের জন্য বিপরীত চলতেছি একা ছাড়বো না সাথ দিব আল্লাহ আহ আল্লাহ রসুল বললেন হ্যাঁ এখন আমার চোখ ঠান্ডা হয়েছে আল্লাহ দেখে নেন উপরে নিয়ে নেন জিব্রাহিম আল্লাহাম বলছেন যদি আপনি এটা ফেসলা করে ফেলতেন তাহলে আজকেও আমার শেষ দিন আজকের পরে সিনা বন্ধ হয়ে গেলো না কোন অবস্থাতে আল্লাহ রচন আমাদের ভুলেন নাই হাসুরে ময়দানেও ভুলবেন না প্রতিটা নবী বলবেন ইসার ইসলাম বলবেন মায়ের ব্যাপারে আমি বলবো আমার ব্যাপারে দেখেন ইব্রাহিম আলী ইসলাম বলবেন আমার যান জিন্দিগির উপর আসে এই জন্য মেহনত্বের কাজ এটা কোন দলাদলির মেহনত না এটা কোনো দলের দিকে দাওয়া হয় না আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয় তার মধ্যে তাকে অফিসারের কাছে যেতে হবে না এসপির কাছে যেতে হবে না মন্ত্রী মিনিস্টারের কাছে যেতে হবে না সে নিজে জায়নামাজ দিশায় দিবে বা আল্লাহ বা এখন বলি ওইটার দিকে তুমি পাবা কেমন নামাজ আসতে থাকে নামাজ শুনবেন অনেক বড় অতিবাহিত হয়েছিলাম জানেন উনি বলেন নামাজই পাঁচ ধরনের হয় নামাজি পাঁচ ধরনের হয় প্রথম নামাজই অলসত করণেওয়ালা মোতাহিদ কখনো পরে কখনো ছেড়ে দেয় কখনো তিন ওক্ত কখনো চার ওক্ত কখনো দুই অক্ত কখনো পাঁচ ওক্ত কখনো জোমা কখনো না এই দেখতে যাবে দ্বিতীয় নামাজি পাঁচ রক্ত নামাজের সাথে বেহ কোনো হোস নাই সে জানে না কোথায় দাঁড়ায় নিজে দুনিয়ার মধ্যে হারায় এর আল্লাহ করবেন রাগ করবে নামাজের কারণে দোজকে যাবে অন্য কারণে যাবে নামাজ পড়লো কারো হক মারলো নামাজ পড়ে তো হজ যতক্ষণ করে নেই দ্বিতীয় নম্বর তৃতীয় স্তরে নামাজি হচ্ছে যে যখন আল্লাহ আকবর বলে তারপরে কখনো আল্লাহর সামনে কখনো দোকানের সামনে কখনো আল্লাহর সামনে কখনো ব্যবসার মধ্যে কখনো ওই কখনো চেষ্টা করতে থাকি কখনো কামিয়াব কখনো নাকাব এই ব্যক্তি তেত্রিশ স্তরে নামাজি যেখান থেকে নামাজের বদলে শুরু হয় তো শুধু পুরা নামাজের বদলে আল্লা আল্লাহ থাকে আর না এই ব্যক্তি নামাজ আমরা এই যে প্রথমে আমি এক দেড় ঘন্টা কথা বললাম এটা ইমান ছিল ইমান সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইমান এরকম পুজি যেটার উপর আমরা ইমানের ইসলামের উপর যত পুঁজি অত বড় হবে যত বড় ইমান অত বড় ইসলাম হবে আলাদা দেয় হসুর ও দোতালা দানবীর না হসুর দেনেওয়ালা দানবীর না দানবীর সে যে জাকাত আর হসুর অতিরিক্ত দেয় যে জাকাত থেকে বেশি দেয়ালা যাবে না কামিয়াব হয়ে গেল আল্লাহ আমার ইজ্জতের কসম আমার জালের কসম ত্রিপন ব্যক্তি জন্নতুল ফিরদৌস তোমার ভিতরে যাবে না তোর নামাজ কোন নামাজের উপর যখন বলতে আল্লাহ আব্বার থেকে আল্লাহ আল্লাহ থাকবে আরো কারোর ধার আসবে না আচ্ছা পঞ্চমী স্তরের নামাজ হচ্ছে যে বল এরকম চেষ্টা করবো নামাজ পড়ায় ইনশাল একটা তো ছাড়াই যাবে না যদি ছাড়ছি তো আজকে তবে করে এখান থেকে উঠি আর তারপরে তারা উড়ে করে নামাজ পড়বো না ঠক ঠক ঠক করে এরকম নামাজ পড়বো না এরকম নামাজ পড়ে পাঁচ যে নামাজ নামাজও তার উপর রহম করে আরেক তুমি আমাকে এইভাবে কেন নষ্ট করতেছ না শেষটা ঠিক না রুখু ঠিক না কাঁধা ঠিক না জলসা ঠিক না কামা ঠিক নামাজের কোন অংশ ঠিক নেই নামাজের সাথে মঙ্গ লাগিয়ে ফেলা নামাজের দ্বারা সমস্যা সমাধান করানো কঠিন অবস্থায় নামাজ পড়া কষ্ট আসলে নামাজে দাঁড়িয়ে যাওয়া ভালো অবস্থায় রাতে উঠে উঠে আল্লাহকে স্মরণ করা রাতে আল্লাহ তাদের সামনে কান্নাকাটি করা আর এই পর্যন্ত আল্লাহ দেখেন দৃষ্টি উঁচা করার যে অনুভূতি না দৃষ্টি নিচা করে রাখার অনুভূতি তার থেকে অনেক বেশি এত মানুষ জানে না রাত্রে ঘুমানোর যে মজা রাত্রে উঠে আল্লাহর সামনে কান্না মজা অনেক বেশি এই তেজ কোনোদিন ফিল করি নাই একটু যদি অনুভব করতাম কিন্তু নিজের প্রয়োজনীয় জীবনের পরবসায়ী নিজের ব্যবসার করবে পর খেতে কাম কর্ম অর্জন করা পর যে কিরকম করে কিরকম ব্যবসা আল্লাহ পছন্দ করে কিরকম পোশাক আল্লাহ পছন্দ করে ঘর করে। চাকরি করতে হবে কিরকম চাকরি আল্লাহ পছন্দ করে শখ হইতে হবে সালাম ছিলেন। আগের রসুল তারপরে কালিম এত জেনে গেলেন যে এক ব্যক্তি আমার থেকে একটু বেশি জানে তো বিছানা পেঁচা নিলেন যাবো কতদিন লাগবে তার কাছে আমার পুরা জীবন যদি চলতে হয় আমি চলতে থাকবো ওই ব্যক্তির কাছে যেটা আমার কাছে নেই আমি তার কাছে ইসাল আমাদের একজন বড় ভাই ছিলেন অনেক শখ ছিল সবাই মুখে জানি না তারপরে কত মুসলমান শিখবে কোরআন কি বলে দেখেন এটা আল্লাহ কাহিনীর ঘটনা না এটা অন্তরে বসানোর কেতাব এই কেতাব যেটা অন্তরকে ঝাঁকিয়ে দেয় এটা এরকম কালাম মাঠের উপর পড়ে গেল এই আয়াতের মানে বুঝবে শুনে আর কোরআন এ শব্দের মধ্যে এরকম এরকম শক্তি তো মানের মধ্যে কেরকম শক্তি থাকবে যে কাফের উল্টা জমির উপর পড়ে গেছে আর আমার এই জায়গায় কলম করে মুসলমান হয়ে গেলাম গরুর সামনে বিন বাজানো আর আমাদের সামনে কোরআন পরাজকে মাফ করবেন বরাবর হয়ে গেল মাফ করবেন আমাদের কোরআন শিখি কোরআন বুঝি আল্লাহ রে শিখি মাদ্রাসা যাওয়া জরুরি নাই না এই যারা সম্পর্ক করে ওনাদের কাছ থেকে শিখি আর সবাইকে পাতুয়া না জিজ্ঞাসা করে যারা মুক্তি জানেন পটুয়া যান তাদেরকে জিজ্ঞাসা করেন আর যদি না জিজ্ঞাসা করবেন তাহলে সেইও গলত হয়ে যাবে হালাম কেউ হারাম করে বসে থাকবে এই মাইক্রামের কাছে যাই যে আমি নিজেকে পরিবর্তন করতে হবে বের করেন যাতে করে এটা হালাল হয়ে যায় এইটা না বরং এটার কি ফতুয়া ওই অনুযায়ী আমি আমার জীবনকে সাজাবো ওই অনুযায়ী আমার ইয়েকে সাজাবো এক ব্যক্তি আসলো কাউকে নিজের বিবি তিন তালাক দিয়ে দিলো তো হুজুরকে এসে বললো যে তিন তালাক দিয়ে দিছি কি হবে বললো হারাম হয়ে গেছে তোর সে একটা খাম নিচে দিয়ে দিল বললো তিন তালাক দিচ্ছি কি হইতে বলে এখন একটু চিন্তা করতে হবে আমার মতো হয়তো হয় হবে কেউ সত্য ঘটনা বলতেছে দিল্লির শিক্ষার জন্য তো তারপরে অন্য যাচ্ছা বলো তুমি কি বলছিলাম তো বলো আমি বলছিলাম তিন তালাক বললো যা কোন তালাকই হয়নি কি বল তোমার বলার কথা ছিল তিন তালাকি বলে তিন তালাক অলার কথা ছিল ওই জায়গায় আরেক বড় মূর্তি ছিল বললে তাহলে তো বিবাহই হয় নাই বলে তার তো বড় অফ দিয়ে বলার কথা ছিল আমি কবুল করছি সে তো আমি কবুল করছি তো বিবাহী হয়নি একটা মেহনত এটা দরকার মুসা যেরকম নবী তোর দিয়ে যাচ্ছেন যে পুরা জীবন যদি আমাকে চলতে হয় আমি তার কাছ থেকে হাসিল করব। এরকম সব থাকা উচিত তো যখন গেলেন না দেখলেন ওস্তাদ জি মাথার উপর কাপড় দিয়ে বসে আছে। আর ঘটনা বলার উদ্দেশ্য না একটা সবুক থেকে বলতে চাচ্ছি আমি না ওই জায়গায় আমরা শুয়েছিলাম না ওখানেই পানির মধ্যে জীবিত হয়ে চলে গেছে মাছ তো আল্লাহ বললেন একটা মাছ নিয়ে নাও যে জায়গায় ওই মা জীবিত হয়ে মধ্যে চলে যাবে না ওই জায়গায় ওই ব্যক্তি থাকে যার কাছে যাওয়ার কথা ছিলেন চব্বিশ ঘন্টা সফর করে আগে চলে গেছিলেন এখন লাগছে খিদা তারপর চব্বিশ ঘন্টা আবার ফেরত আসছে আটচল্লিশ ঘন্টা না এখন উনি কোনো সওয়াল উত্তর দিলেন না মা আমাকে সালাম দিলো সালাম কে আমাকে সালাম দিল বলে আসছো আপনি আপনার মাদ্রাসায় আমাকে ভাবুই ছাত্র আপনি আমাকে ধারণ করতে পারবা আমি ওইটা বলবো তো তুমি আমার সাথে ঝগড়া করবা তুমি সফর করতে পারবা তো বললো আমি আপনার পুরা মানবো আমি সফর করবো আমাকে সাথে নিয়ে নেয় তো বললো আচ্ছা আসো না খাবারের কথা জিজ্ঞাসা করলেন কিছুই না হ্যাঁ আমাদের মাদ্রাসায় খানা না পাওয়া গেলে এক বেলা তারপরের কথা জিজ্ঞাসা করেন চলো অর্কথে থাকো তারপরে নৌকাতে উঠাইলেন নৌকার দিলেন হ্যাঁ ওরা কিনারে দিতেছিল না নৌকেই দিতেছিল না ওটা তো মুসারিসালাম বললেন আরে বান্দা। তারা তো ভাড়াই নিল না তার টেঙ্গে দিলে কি ব্যাপার না তুমি ঠিক আছে বলে আর করবো না এর প্রশ্ন আবার চলতে লাগলো তুমি এখন বলবো না বললো বলবো আগে চলতে লাগলো একটা ছেলে পাইলো তাকে এক মালল মরে গেলো বাচ্চা তো ভুলে নেই তোর রাগ উঠলো আলম আকুল তারপরে বলছেন আলম আকুল প্রতিবার শব্দ বাড়তেছে আর শব্দ বাড়া মানে কঠিন করতেছে তোর রাত দুই দিকেই বাড়তেছে আমি বলছিলাম না পশলেন সবাইকে বললেন আমাদের কে একটু খাবার দাও কেউ ওই বসতিতে খাবার দিল না বললো এই বসতির যারা ছিল না হ্যাঁ যা ইউসুফ অনেক বড় জানেন ছিল কিন্তু একটা উপকার করছে মানুষের পুরানের উপর যে জবর লাগিয়েছে সে যদি দেব জবর না থাকতো আমরা দেব জবর ছাড়া ভুল করতাম দেখি ভুল করি না হলে কি হইতো তো এই বসতির মানুষ আসলো বললো যত ইচ্ছা সম্পদ নিয়ে নাও বসতিওয়ালারা খাবার অস্বীকার করলো উনারা বললেন সম্পদ নিয়ে নাও হ্যাঁ বসতিওয়ালারা খাবার দিল না তো হাজ বললো তোমরা এটা তওরাত মনে করতো যা ইচ্ছা তাই করবা যা ইচ্ছা করবা না এটা আল্লাহর কর আন হাজের কি যে দেব জবর উপরে নিচে করবে যখন বাহিরে বেরো হলো দুজন একটা দেওয়াল পরে যাচ্ছিলাম তারা খাবার ঠিক করতেছেন এখন আলাদা এর মধ্যে একটা কথা স্মরণ রাখি যদি আদব না হবে না তাহলে মনসআ সালাম যেরকম কালিম নাই নিতে পারেন যদি তাদের ওনার মধ্যে তো অনেক আদব ছিল যদি আমরা আমাদের বড়দের আমাদের আল্লাহ করে দেবে তার আল্লাহ জানে আমাদের দায়িত্ব যেরকম জলিলাম এর কাছ থেকে কারণ উনি সবর করতে পারেন নাই আচ্ছা আমাকে তো আপনি রাগ করছেন তুমি তো আমাকে বলছো নৌকা ডুবাই দিলাম তোমার মা যখন তোমাকে নদীতে দিয়েছিল ওই সময় তোমার ডুবের কোনো ছিল না মোসা সালামকে বললে ওইটা যেরকম আল্লাহর হক মেঘা আল্লাহর হক আমার তো তুমি পিছনে পড়ে গেছো বাচ্চা কত কত করছি না আর তুমি যে সয়াবানি চালামের মেয়েদের বকরিদেরকে ফ্রি পানি পান করাই দিয়েছিল আর কাছ থেকে টাকা নেওয়া নাই তারপরে দেওয়ারের পিছনে বসে গেছিলা। তো সময় কি ছিল ওইটাও আল্লাহর আদেশ ছিল ওইটাও আমাদের ভিতরে শখ নেই বানাইতে হবে কিন্তু মোহাম্মদ আগে বানাইতে হবে আমার বাচ্চা জানে তো যে আমার আল্লাহামের কাছে কি চায় এখন শিখি নিজেরাও বাচ্চাদেরকেও শিখাই যদি যাই মনে যাবো দুই টাকারও দাম থাকবে না কাছে কিভাবে জানে না বাকি ইসলাম সে কি জানে এই জন্য আমার মাত্র মেহনত এটা তার সাথে কোরআন আর জিকিরের আছে যে কোরআনের সাথে মন লাগায় আর আল্লাহ তারা মন ঈর আন দেখো তোমার মন লাগে না কিনা আল্লাহরি দেখো তোমার মন লাগে না কিনা একা একা বসো তারপরে দেখো তোমার মন আল্লাহকে স্মরণ করে না অন্য কিছু কারণ তোমার অন্তর মরে গেছে আমাদের সবাই আমরা অন্তরকে জীবিত করি করবো না অন্তরকে তাজা করি এই অন্তর মরে গেছে আল্লাহ নবীর এরকম জবানের উবাহ অনেক বড় মহাদ্দেশে কাল বেঁচেছিল বেহুস পরে আছে তিনজন বড় মাহাজ ওনার সামনে মাহাজ হ্যাঁ আবু হাতিম তো মোহাম্মদা রহমতুল্লাহ আলী হাজি পড়লেন সদন্ত হচ্ছে আর আগে উনি বলতেছেন নাচুক হয়ে গেলেন আগে হাদিস আছে বললেন এখন উনি নিজের টিচারের মাধ্যম গুলা বলতেছেন হাদ আমাকে বুন্দার বলেছে বস্থায় সারা জীবন যা করতে মুখ চলতে লাগলো হাজার এখন আবু আহ নিজে বলতেছেন কালের রাত বলতে। করলো এই পড়লো আর মৃত্যু চলে আসলো দৃষ্টি থেকে যায় চতুর্থ মেহনত এটা নিজের আহ্লাখ সামলায় মুসলমান নিজের আহ্লাক এর পরিপূর্ণতার নাম মুসলমান কোনো ব্যক্তির নাম না বদ আখলা নাম মুসলমান বদ আখলা কোন জোর নাই যে সালাম করে তাকে সালাম করে এটা কোন আখলা না যে জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করে এটা আখলাফ না আমাদের নবী আখলা তিনটা ভিত্তি বলেছেন করলে সম্পর্ক ঠিক করো তোর সেমান হারামত যে দেয় না তাকে দাও তা যে করে তাকে মাফ করে দাও বলে না এটা করতে আজকে ঘটনা দেখলাম বলছে আমার কাছ থেকে গ্যারান্টি নিয়ে আও এর থেকে বড় গ্যারান্টি কি আছে আল্লাহ চরিত্র আখলা তোমার ব্যবহার ঠিক করো আখ্লাহকে যে সম্পর্ক নষ্ট করে তা সে সম্পর্ক ঠিক করো যে যায় না তাকে দাও যে করে তাকে মাফ করো এই আফল্লাখের অনেক বড় নোংরা একবার ইমাম হোসেন ইমাম হাসান দুজের মধ্যে ঝগড়া হয়ে গেল ঝগড়া হইতো হয়ে গেল তো মানুষরা ইমাম হাসেন কে বললেন তুমি ছোট হাসান নদী আল্লাহরম বরুণাকে মাপ চাও তো বললেন আল্লাহর কথা নাই থেকে উপরে হয় আমার বড় ভাই নিচে আমি উপরে হেঁটে আমি চাই না আমি যাবে আমার ভাইকে দিতে চাই যাব হাতন নদী আল্লাহ তো জানতে পারলেন উনি দৌড় দিয়ে আসলেন নিজের ছোট ভাইকে গলায় লাগায় ধরে ভালোবাসলেন আর মাফ চাই উনি বললেন আমিও জানি তুমি আমাকে বলতো তো আমিও তোমাকেই মাফ করতেছি কারণ আমার মুখ খারাপ না হয় তোমার মুখ তো খারাপ হয়ে গেছে তোমাদের আখলা জানকে भाई गलत माफ करार समाज कायम करी समाज प्रतिशोधे कत बड़े जुलूम उकल जाने खी तरह मुकदमा जालिमर तर प्रतरो करते জানে যে এই ব্যক্তি কারো আত্মসাত করে বসে না। যখন অন্তর হয়ে যায় তখন বিল্ডিং এর মধ্যে ইনসাপ থাকে না ইনসাপ অন্তর থেকে আসে আর অন্তর অন্ধ হয়ে গেছে যখন কোন জাতির মধ্যে থেকে ইনসাপ মিটে যায় তখন ওই জাতি আল্লাহ তালা দৃষ্টি থেকে পড়ে যায় আর আল্লাহ আগামের শিকার হয়ে যায় জাতি আর মানুষের কানুন ও কখন ইনসাফ দিতে পারে মানুষের কানুন দিয়ে কখন ইনসাফ পাওয়া যেতে পারে আল্লাহর কানুন যেটা পরিপূর্ণ এই জন্য কারোর কাছে যায় অভিযোগ করে লাভ নাই আপোষে সন্ধি করে কোনো কথার উপর চলে আস আর কোথাও ইনসাফ পাবনা কথা বাড়তেই থাকবে আল্লাহর উপর ছেড়ে নেই আত্মসাত করছে না সে মরবে না মরবে তো একদম নেবে। এক বিঘা জমিন যার আত্মসাত করছি আর মরে গেছি ফেরত দেই নাই তোর জমিনকে আগুনের দেরি বানায় আমার গলায় আল্লাহ দিবে এখন আমার নামাজ আমাকে ছাড়াইতে পারবে না একদিঘা জমির ফিরত দেয় ফিরত দেবো মাফ করে শিখে নিবো এই জন্য আমাদের আহলাদ বানায় আল্লাহর ইনশাল কি বলবো মুসলমান কেমন ছিল সময় যখন বন হুমাইয়ের সে এক রাস্তা দিয়ে যাচ্ছিল তো সামনে এক যুবক সুন্দর তার সামনে দেখলো বললো আমি আমার আমার পিছনে মানুষ লাগতে আমাকে একটা জায়গা দাও তো বললো চাচা আপনি আসেন আপনাকে আমি ঘরে জায়গা দিই তো ঘরে জায়গা ধরে খাদম তার জন্য সকালে বেলা ওই যুবক প্রতিদিন অস্ত্র শূন্য বের হতো বিশ পঁচিশ জন মানুষ নিয়ে বেরোতো সন্ধ্যায় ফেরত আসতো আট দিন চলে গেল তো ইব্রাহিম এই বৈ ব্যক্তি বলতে লাগলো সকালে তুমি বের হও সন্ধ্যায় আসো অস্ত্র নিয়ে কি ব্যাপার বললো চাচা আমি জানতে পেরেছি আমার বাবার খুনি যে আগে গভর্নর ছিল যার নাম ইব্রাহিম তাকে খুঁজতে বের হই তাকে পাইলে তাকে কতটা করব। বলতে লাগলো তোমার বাবার খনি কে বললো তার নাম ইব্রাহিম বিন সুলেমান কে এই ব্যক্তি যাকে ঘরে পানা দিচ্ছে বলতে লাগলো ইব্রাহিম আমার মন ভরে গেলো ওই বাচ্চার ভালো আখলাপ দেখে আমি এত প্রভাবিত হলাম লুকাইতে পারলাম না তো বললাম যে বেটা তোমার কাজ সহজ করে দিই তোমার দোষী তোমার সামনে তুমি বদলা নিয়ে আও তুই ছেলের নিজের উপর কেন বেশ নেন বললো না বেটা তোমার ব্যবহার যে আমি প্রভাবিত হয়ে আমি ইব্রাহিম বাবাকে কতল করিয়েছিলাম ইরাকে যখন গভর্নের ছিলাম তুমি উঠো আমাকে লাগলো আর তার ভিতরে চলতেছে ভিতরে রাগ বলতেছে প্রতিশোধ নাও আরে ইসলাম বলতেছে তুমি তাকে প্রোটেকশন দিছ তুমি তাকে মারতে পারবে না কাঁপতেছে হাত এরকম দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায় ঘাম যুক্ত হয়ে গেল ভিতরে যুদ্ধ চলতেছে সে সে ইমান জিতলো আর চুপ করে বসে গেল বললো চাচা তুমি আর আমার বাবা অতি সত্তর কোন একজন বাদশাহ আদালতে দাঁড়াবা যে জায়গায় আল্লাহ তোমাদের সামনে নিমচায় নিবে আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছি আমার বাড়িতে এখন আমার হাত তোমার উপরে উঠবে না এটা ছিল আখ লাখ আরেকটা শোনায় এটা তো মুসলমান মুসলমান স্পেনের কাজী তার দরজা কেউ নক করলো উনি দরজা করলেন এক খ্রিস্টান যুবক সে বললো আমাকে প্রোটেকশন দেন মানুষ আমাকে মারতে চায় বললো আসার বাড়িতে তাকে জায়গা দিল ইসে দরজা আবার উনি দরজা করলেন তো এই কাজির একমাত্র বাচ্চাকে কেউ ক্রুণ করতে সামনে দাঁড়ায় গেছে মানুষ বললো কি বলছে বললো খ্রিস্টান একে পালা গেছে এক্ষুনি মেরে খ্রিস্টান আমরা তো কি খুশিছি কিন্তু তাকে পাচ্ছি না বললো আচ্ছা তাকে দাপন কাপন করো আমার বাচ্চাকে সব কিছু থেকে পারে যখন রাত্রে অর্ধেক রাত অতিবাহিত হয়েছে ওই খ্রিস্টানের দরজা যা নক করছে সে দরজা খুলছে তো এক হাতে খাবার আর এক হাতে স্বর্ণ আর বললো বেটা তুমি জানো আজকে তুমি তা কাকে খুন করছো বলল না জানি না বললো যে ঘরে তুমি পালাহ নিত ওই ঘরের চেরাকে তুমি বন্ধ করে দিত তুমি আমার ছেলেকে মেরে আসছো আমাদের আসল করি আমাদের ঝগড়া বন্ধ করি আল্লাহর আল্লাহ সামনে রেখে দেন নামাজ পড়ে পরে আল্লাহ কি বলেন মুখ সিলাই করে নেন আল্লাহ তালা দুনিয়াতে দেখায় দিবে আর না হলে আখরাত সামনে समस्त नसुल के अल्लाह ध्वस कर एक व्यक्ति के आरोप भूमखंडा जुलूम करी আর পঞ্চম জিনিস মেহনতির খুশি করার জন্য আল্লাহ আপনার হয়ে যান বলতেন তকরির করলে বলো ওয়াহ সাহি জেলে গেলে বলো আহ সাহি বোট চাইলে বলো না সাহী বলে আহ ওদের আমি ধ্বংস হয়ে গেল কাজের বদলা আল্লাহ আল্লাহ আপনি রাজি হয়ে যান আর কিছু আমরা চাই না একটা মেহনত এর দিতে হবে আর সেই জিনিস মেহনতি খাঁচার মধ্যে বন্দী হয়ে এরকম বেকার হয়ে গেছে পাখির ডালা যে এখন বাহিরে বে হয়ে আর উঠতে পারে না আর যদি উড়তে পারে তাহলে জানে না ওই পাখি যে কোন বাগান থেকে আমাকে ধরে আনা হয়েছে আজকে উম্মানের মধ্যে ব্যবসার মধ্যে গেছে আমাদের স্মরণ নেই আমাদেরকে আল্লাহ দিন দিন এতে প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়েছে শুধু কামাই করা ছাড়ার কোন আজকে উম্মায় এই ভোলা এই মুসলমান পুরুষ মহিলা ছেলে মেয়ে বুড়া বুড়ি আমি ইসলাম ছড়ানোর দায়িত্ব নিয়ে আসছি তবলিক জামাতের কারণে তবলিক আমার দায়িত্ব লাগে নেই নবের কারণে তবলিক আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমাদের নবীকে শেষ নবী মনে এক ব্যক্তি যদি আল্লাহর রসুল মানে শেষ নবী না মানে সে কাফের হয়ে যাবে অবশ্যই অন্য কোন নবীকে না মানো অন্য কোন না শুধু আল্লাহর নবীকে নবীকে শেষ নবী মানে না সে শেষ নবী হওয়ার টাকা কি চাপছে আল্লাহ এটার দেখেন আমাদের অংশ তিনটা প্রকাশ্য একটা লুকানো তিনটা শরীরের মতো আরেকটা রুহের মতো মানের মধ্যে আছে শব্দের মধ্যে নাই বলতে যে কলমা থেকে কলমা বেকার যে আপনার পরে কোনো নবী নাই এটা কোন তবলিক জামাত আমাদের কি দায়িত্ব দেয় নাই হ্যাঁ চিল্লালা যাও তবলিক রসুল বলতে আমার দিনকে ছড়াও এই ছড়ানোর জন্য সময় চাওয়া হয় এটা সময় তরকিব চিল্লা চার মাস এটা কোনো বেদাত না ছাপা হয় না আল্লাহ রসুল জামানা তো মাদ্রাসা ছিল না প্রথম মাদ্রাসা প্রথম মাদ্রাসা বর্তমান যেরকম মাদ্রাসা এটা প্রথম মাদ্রাসা তিনশো চার তিনশো চার ইঞ্জ্রিতে প্রথম মাদ্রাসা মিশরে বানানো হয়েছে দিন ইসলামের মধ্যে না এইটা দিন শিখার জন্য যেরকম আমরা বারো বছর তেইশ বছর পড়ালেখা করছি কোন জায়গায় লেখা আছে তেইশ বছর পড়লে তাপরে মুক্তি বলবেন লেখা আছে কোথাও কোন দিতে আছে কোরআানে আছে পাহাড়ে তারপরে তরাত দিতে যে চল্লিশ দিন পর্যন্ত হ্যাঁ তকবির সাথে নামাজ পড়বে তাকে আল্লাহ পরা দেবে যে চল্লিশ দিন আল্লাহর জন্য হানজ করে দিবে তার অন্তর থেকে একমতে ঝড়না আল্লাহ প্রবাহিত করে দেয় এই ছয়জন দাও দিলেন মুসলমান হয়ে গেল তারপরে এক বছর আল্লাহ রসুল অপেক্ষা করলেন বারোতম বছর নব্বতের জুলাই মাসে হট ছিল মদিনা থেকে বারো জন আসলেন সাতজন নতুন এর মধ্যে থেকে পাঁচজন এনারা ব্যাজ করলেন আল্লাহ হাতে মুসলমান হইলে তারপরে তৃতীয় বছরে বাহাত্তর জন আসলেন তারপরে আল্লাহ রসুল হ্যাঁ তারা দাবত দিলেন মদিনা যাওয়ার জন্য তারপরে আল্লাহ অপেক্ষা করলেন তারপরে আল্লাহর পক্ষ থেকে তো প্রথমে একটা গরফের মধ্যে লুকালেন আবু বকর রী আল্লাহ রানহ না ছিল আবু বকর রদি আল্লাহ তর আল্লাহ রসুল কে রাত আঠাইশ উনত্রিশ তিন রাত দুই দিন ওই থাকলেন আর তারপরে আল্লাহ রসুল ঢুকলেন দশ বছর আল্লাহ রসুল মেহনত করলেন মদিনায় এর মধ্যে জিহাদ হয়েছে সমস্ত অবতীর্ণ হয়েছে তারপরে হাজির ঘোষণা করছেন চব্বিশ দিন শনিবার দিন নামাজ পড়ছেন জোরে নামাজ পড়ে আল্লাহ রসুল মদিনাজ রওনা হয়েছেন জুল হেলার থামছেন বারো হাজার পুরুষ মহিলা আল্লাহ রসুলের সাথে ছিল তারপর মক্কায় যখন পড়ছেন এক লক্ষ চব্বিশ হাজার হয়ে গেছে তারপরে সাহেব আল্লাহ রসুল ঢুকলেন তবাফ করলেন করলেন সংক্ষেপ আমি বলতেছি তারপরে ওয়াদি আবাহ থাকলেন চার দিন তারপরে আল্লাহুল মিনায় গেছেন বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবারে তারপরে আরো ফাঁকে গেলেন শুক্রবার সকালে শাহজানকে পাথর মানলেন হাজার বিলাল রবি আল্লাহ ছায়া দিয়ে ছায়া করলেন হাজার রবি আল্লাহ আল্লাহ রসুল উঠনি ধরলেন আর তারপর ত্রিশ আল্লাহ রসুল কোরবানি দিলেন তারপর আবু তাল্লাহ বাম দিকে সব চুল দিয়ে দিলেন তারপরে আল্লাহ মিনার ময়দানে দিলেন আর তার মধ্যে ঘোষণা করছেন এখন আমার পরে তবলি করা এটা তোমাদের দায়িত্ব হয়ে গেছে তবলিগের দায়িত্ব তবলিগি জামাতের কারণে আমাদের দায়িত্ব লাগে নাই এই কথা বুঝে আসছে তবলিগি জামাতারা আমাদের উপর রহমান করে ওনারা আমাদের ওনারা তবলিগওয়ালা আমাদের জন্য নমুনানা আর একটা মধ্যে বলে নামাজের জন্য নামাজিরা না আমরা কোন নামাজির বদ গুনা দেখে নামাজ কোনো বেমাজ নামাজি এরকম বড় এবং আমি দেখতে সে ঘুষ কেন ছেড়ে না কারণ সে জানে নামাজ আল্লাহ কারণ রোজা আল্লাহর আদেশ কোন হাজির গোনার কারণে ছেড়ে তো কোন তবলি গোয়ালার গোনার কারণে আমি তবলি কেন ছেড়ে দেব যদি তবলি হ্যাঁ আল্লাহ দায়িত্ব না তাহলে ঠিক আছে আমি গুণা করলে আপনি তবলিগ ছেড়ে দেয় আর যদি তবলিগ আল্লাহলের মার্ধ না ব্যক্তি না নামাজের পরক নামাজি না নামাজের পরক করানি যদি আল্লাহ রসুল বলছে করতে হবে তবলিগের জন্য তবলিগ ওয়ালারা মাপ কাঠি না যে তবলিগে চেক করে এরকম এরকম অনেকে বলে না আরে ভাই সে করেন কি লাভ না দিনের কোনো আমুল লাভ থেকে খালি না দিনের কোনো আমুল ফায়দা থেকে খালি না এক ব্যক্তি দাঁড়িয়ে রাখে মিথ্যও বলে উদাহরণ দিতেছি এক ব্যক্তি দাঁড়িয়ে সেভ করে মিথ্যাও বলে তা আমাদের সমাজে কি যে দাড়ি রাখলে বলা বড় গোনাগার আর দাঁড়িয়ে মিথ্যা গেছে। আর রাখার কারণে সব হারাম হয়ে গেছে তার উপর কোন কারণ না এটা নাকি ইসলাম আমার কথা বোঝে আসতেছে আল্লাহর হুকুমের কারণে আল্লাহর হুকুম আমাদের উপর খরচ এটা কারণে না তবলি করার কারণে ঠিক কারণে না এখন তবলি বলা খারাপ এরকম অক্ষতা শয়তান আমাদের মধ্যে ছড়াইছে আমি বলে যে দাঁড়িয়ে রাখি গুনা করতে লজ্জা লাগে আমি বলি কলমা পড়ে গুনা করতে লজ্জা লাগে না দাঁড়ি লজ্জা কেন আরে ভাই এই কথা তো বোঝার জিনিস দাঁড়িয়ে রেখে না কলমা পরার লজ্জা তো কলমা পরের কারণে পরের কারণে ছিল কলম বলে যে মিথ্যা বলো না বলে না কলম বলে ঠিক মতো পর দাঁড়ি বলে না তবলি করে না যে সত্য বলো কলম বলে সত্য বলো চিল্লা লাগানোর দ্বারা ইসলাম পরশ হয় নাই কলমা পরে তারা ইসলাম পরস হয়েছিলো দেখো এক বছর তবলিকে লাগাই আসছে তারপরে সে এটা করে তাহলে ফাল লাগাবে না তারপরে যাইছে করুক আর হজ করে নেই তাহলে সব ছুটি একসাথে আগে যদি মরে যায় তাহলে এটা তো আমার মাথা নাম ভাইস্ত দিন এর সম্পর্ক কোরআন আর হাদিস সাথে কোনো ব্যক্তির সাথে না সত্য কোরআন বলে বলো তবলিগ আর দাড়ির কারণে সত্য ফর ঠিক মতো ওজন করা হয় আমি খারাপ তো আমার সাথে যুদ্ধ করেন নামাজ কেন ছাড়েন আচ্ছা যদি তবলিগওয়ালা খারাপ তাহলে নামাজও তো পড়ে তো নামাজ ছেড়ে যান আপনি বলে নামাজ তো আল্লাহর আদেশ আচ্ছা নামাজ আল্লাহর আদেশ তবলিগ কি কোনো কাপড়ের আদেশ আল্লাহ মাফ করো এমনি ভিস্তা উঠায় সবাই ঘুরতেছে ওই দল শেষ হয়ে গেছে আর মজমুখে মজমু আল্লাহ তালা পাঠিয়েছেন এটা তবলিগ জামাতের কোনো কামাল না কোন দাম নাই আপনার আমার কথাও বলতে পারে না কথা বলতে পারে না এরকম মানুষকে যে আল্লাহ কোন তকরির নাই আর পুরো দুনিয়ার মধ্যে দেখাইতেছে মেওয়িরা যে তবলি শুরু করত নিল তাদেরকে নিয়ে কোন বড় আলিম ছিল কথা বলতে পারতো না তারা তাদেরকে যে আল্লাহ তালে মেহনত পুরো দুনিয়াতে আমাদের বাসায় আরুব জামাত থেকে আসছে কেন আসছে তারা যাদের জবানে পড়ান মক্কার করেছিল লাগাইতেছে কেন তাদের ওই দিন নাই তাদের ওই জায়গা নাই তাদের কাছে যদি হেদ আমাদের কাছে তো খবরই নাই পাওয়া যাবে অস্বীকার করতেছি না কিন্তু তার শহীদের হাঁকি কাজ থেকে অনেক দূরে আসছে আমরা আমার মাস্টার এই কথা আমি পরিষ্কার করে কথা শেষ করতেছি আপনারা এইখানে লাখো আপনারা আমি জন্য কথা শেষ করতেছি যে দেখেন সমস্ত জিনিস আমাদের সামনে আসে তারপরে ফেসলা আপনারা করেন একবার ধ্যানের সাথে শুনে নেই ফসল করেন দুই ঘন্টা থেকে কথা উপরে চলে গেছে পুরো দুই ঘন্টা আমি নিজে দাওয়াত দিই নাই আমরা এই সবজিওয়ালাদের দাওয়াত দিই নাই এটা করতেছি এটা এইটা করতেছি এইটা করতেছি এরকম না আল্লাহর সাথে সম্পর্ক করি এর মধ্যে আমাদের কি প্রয়োজন এর মধ্যে আপনার প্রয়োজন এর মধ্যে আমারও প্রয়োজন নবুতওয়ালা জীবনে অবলম্বন করেছে সবার প্রয়োজন নামাজের উপর আসে আফলাহের উপর আসে আইন উপর আসি আর না রাখুক প্রতিটা মুসলমান তবলিগালা করুক অথবা না করুক তার ইচ্ছা বিশ্বনা বের করে দেন হ্যাঁ গালি দিয়ে বের করে দেন যা ইচ্ছা তাই করে বের করে দেন তারপরে তবলিগ করতে হবে আমি দেখি পার্সেল নিজের হইলে নিয়ে আর না হলে ফেরত দিয়ে দেব আমার দাম আর প্রতিরোধ যারা বয়ান করতেছি ওই পোস্টম্যানের মতো আমাকে দেখবেন না কি বয়ান করতেছে এটা দেখবো না নিজেকে দেখি আমি কি যখন আমি এরকম আরেকজনের দিকে আঙ্গুর উঠাই তো একটা অন্য জনের দিকে যায় আর তিনটা আমার দিকে আসে কারোর মধ্যে একটা দোষ দেখলে আমার মধ্যে তিনটা দোষ আসে যে অন্যদের দোষ দেখে সে কোনো দিন পায় না কোনো দিন হেদায়ত পায় না যে নিজেকে করে। সে হেদায়তের উপর আসতে পারে না যে নিজেকে পুরা মনে করে সে কখনো পুরা হতে পারে না আমরা তো অসম্পূর্ণ আমাদের দাবি না আমরা বা আমল হ্যাঁ আমরাও আমল শিখতেছি আপনারাও আমল শিখে আর এটা খতুতে তারা এটাকে সম্পর্ক করি হ্যাঁ এটা কোনো দলের সাথে না কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না করি এই জন্য সব মানুষ আসতেছে আরো বাঁচতেছে আজম আসতেছে কালো আসতেছে আমেরিকান তবলীগের মধ্যে তো এটাও নেই যে কে বয়ান করবে নাম জানে কেউ কে বয়ান করবে কাকেল থেকে জামায়াত আসে এটা তো কেউ জানেও না যে কে আসবে কাকেল থেকে কখনো বলা হয় যে অমুক অমুককে আমরা ফেসলা করছি না বলছি জামায়াত আসতে হচ্ছে আপনাদের ওখানে এটা তো নিয়ম তবলিগে কেন যাতে মানুষের সম্পর্ক আল্লাহ হয়ে গেছে দাওয়াত এটা তো হাতমেন দায়িত্ব নিজে দায়িত্ব মনে করি করেন অথবা না করেন আপনার ইচ্ছা কিন্তু মানুষের জেহেন নষ্ট না করে আল্লাহর বাস্তায় জিম্মাদারি মনে করি জিম্মাদারি মনে করলে করতে থাকবো আর না মনে করলে তো আবার কিভাবে হবে তারা এরকম জুয়ারি আর কি তাদেরকে বুঝাবে এই শেষ কথা যেটা আমি বলতেছি যে তবলিক জামাতের সাথে সম্পর্ক না করেন তবলিগকে নবতের দায়িত্ব মনে করেন সবাই করি আর সবাই এই জন্য শিখতে হবে শিকার পরিবেশ আল্লাহ এই জায়গায় আমাদেরকে দিচ্ছে কারণে মানুষ দূরে রক্তাক্ত করে দিচ্ছে এটাকে ইসলামের নাম দিচ্ছে হ্যাঁ একজন আয়োজনকে মারতে থাকো একজন একজন ছোট বা নিতে থাকো এটা ইসলাম এটা শেষ ফায়দা কাসিরদের হয় এটা শেষ ফায়দা কার হয় হয় আমাদের কোন ফায়দা হয় না মুসলমান অনেক বড় সম্পদ মুসলমানকে কাঁপের বলা সহজ না মুসলমানকে কাঁপের বলা সহজ না কেমতের তাদের বরক থেকে কে আমত আসতে দিবে না তার বরকতে এই কলমার সত্য বরকতে আল্লাহ কে আমদ না যখন সে মরে যাবে কেমত আসবে আজকের মুসলমান তো অনেক ভালো কিছু না কিছু আল্লাহকে স্মরণ করে যত গুণাগার না হোক হোক না কেন আমি থু ফেলি নাই কিন্তু কোনোদিন আমার পরে নাই আমি অবাক হয়ে গেলাম অথচ আমাদের কোনদিন খেলো আসে না এটা আর ওই জীবন ওই বেচারা পুরো জীবন নেশা করছে তার অন্তরের অবস্থা এটা ছিল দিকে আমি থুত কাল মনে এই জন্য কোন মুসলমানকে ছোট মনে করি কোন কথা আল্লাহ পছন্দ করে তাকে কবুল করে নেয় আর দোষ বের করতে আল্লাহ মাফ করে দিচ্ছেন আদেশ করার জন্য এই এটা আমাদের দায়িত্ব এইটা আমাদের দায়িত্ব এটা আমাদেরকে করতে হবে কারণে আমাদের দায়িত্ব পুরো দুনিয়াতে ইসলাম ছড়ানো পুরো দুনিয়াতে ইসলাম এই জন্য যাই ছড়াই পুরো দুনিয়ার মধ্যে এতটুকু কথা আল্লাহ মিনার ময়দানে বলছেন আর তাহলে এই ভারত মহাদেশে ইসলাম চলে আসছে দীপালপুর কাশ্মীর পর্যন্ত এদিকে আর ওইদিকে চায়নার কাশগার পর্যন্ত ওইদিকে সিনিগাল চাঁদ পর্যন্ত সিমালী আফ্রিকা জুনুব্রাম পর্তুগাল আর পুরো স্পেন স্পেনের দরজা পর্যন্ত এত বড় এলাকা সাহাবাদের সময় ইসলাম ছড়াই গেছে শুধু আশি বছরের মধ্যে ইসলাম ছড়াই পাঁচজন সাহাবা পানি গোড়ে দাপন আছে মালিক নেহাও দাপন আছে না আমার মালিক দাপন আছে করা হয়েছে আব্দুর রহমান করা হয়েছে কবর আব্দ্রান্সে কবর আসুদিন কবর আবউ উবাইদা ইবনে জাররাহ রোমি ওনার কবর জর্ডানে ওনার কবর আকবা ইবনে আমের মিশরে ওনার কবর খালিদ ইবনে ওয়ালিদ সিরিয়াতে ওনার কবর সাদার ইবনে আব্বাস সিরিয়াতে ওনার কবর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাহুম শামে ওনার কবর উবাদ ইবনে সাহাবতে উর্দানে ওনার এই একদিকে সাহাগড়া এরকম ভাবে গেছেন ওনাদের কবর বলতে চলে গেছে আর ইসলামও আমাদের পর্যন্ত ইসলাম আসছে এখন আমরা কোথায় লেখা আছে যেখানে আপনারা পড়েন না এটা পেপারে তো লেখা নাই বর লেখা নেই তা জীবন পরের ওই জায়গায় দেখা যাবে যে কোথায় জন্ম নিচ্ছে কোথায় মরছে পুরাণ একটা সবক কোন নতুন জামাত না কোনো দল না নিজেদের মনে করি করি অথবা না করি নিজের মনে করি নিজের দায়িত্ব মনে করি এক ব্যক্তি না মায়ের পড়ে না জিম্মাও মনে করেন সে তো বরবাদ হয়ে গেল আরেক ব্যক্তি মনে করেন তাও হয়ে যায় সেটা একদিন পেয়ে যাবে একদিন যদি মনে করে। আমার দায়িত্বই না তাহলে সে তো কিভাবে পাবে কোথায় লেখা বলে আরে তা আমাদের জিন্দি পরে লেখা আছে। এতটুকু নাম তো আমি গুনাইলাম যে কোথায় দাপন কোথায় জন্ম আরো পাবেন আপনারা আরো যাবে ফারুখ রহমতুল্লাহ নেই নিজের বিবির কাছে আসলেন সাতাইশ বছর পরে সাতাইশ বছর আগের ঘটনা বলি বললো তুর্কিস্তান যুদ্ধ হচ্ছে আমি যাব। বললো ওনার বিবি বললেন আমি গর্ভবতী আমাকে রেখে যাবেন বললো তুমি তিরিশ হাজার দেরহাম রাখো আমাকে আল্লাহ রাস্তা যাওয়ার অনুমতি দাও ওই সময়কার মহিলারা তো আজকের মতো ছিল না যে আমরা যেতে দেবো না এটা না যে তাদের হক ছিল না হক মাফ করে দিয়ে তা আগে জানল নিয়ে নিবো এখন উনি বের হয়েছেন আলী ঘর থেকে বিবি কে গর্ভবতী কোথায় গেছে তুর্কের তা তুর্কি এক মাস এক চিল্লা তিন চিল্লা এক বছর দুই বছর তিন বছর চার বছর গরু খবর নাই পর কোথায় গেছেন পিছনে ছেলে জন্ম নিতে বড় হইছে এই বাচ্চা বড় হইতেছে দেওয়ালের সাথে তার কালো চুল সাদা হয়ে গেছে যৌবন বার্ধক্যতা পরিণত হয়ে গেছে তার আশা ডুবে না অপেক্ষা তার পুরো বাক্য কখনো তো ফেরত আসবে কখনো তো আসবে বছর চলে গেছে কোনো খবর নাই কখনো খবর আছে জীবিত কখনো খবর আছে শহীদ হয়ে গেছে এক রাতি এক বুড়া লোক মদিনায় প্রবেশ করছে মানুষের এসে বাড়ি চলে গেছে উনি নিজের ঘোরের উপর উঠে উঠে এই খেয়ালের মধ্যে প্রেশান উনি কে এটা ওই যুবক ফরুখ রহমত আলী যিনি আজ থেকে সাতাশ বছর আগে বের হয়েছিল কাজো নিয়ে আজকে ফিরতে সাদা দাঁড়িয়ে ফরুখ রহমতুল্লাহ চিন্তার মধ্যে যে বিভবতী ছিল এই চিন্তা চিন্তা করতে যায় চলতে চলতে চলতে আস্তে আস্তে যায় নিজের ঘরের দরজায় যায় নক করতে গেলেন ঘরের দরজায় নক করতে গেলেন কিভাবে খোলা ছিল তো দরের দরজা খুলে গেস উনি ঘরের ভিতরে গেলেন ঘোড়া সহ উনি ভিতরে ঢুকে গেলেন ঘোড়া থেকে নামলেন ঘোড়ার আওয়াজ নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে নৌ জন যুবকের সাতাইশ বছর বয়স জো সে কলার ধরছে বুড়া লজ্জা পাও ঘর মুসলমানে ঘরে পারমিশন ছাড়া ঢুকে পড়ো এখন ওই বুড়া ভয় পেয়ে গেলেন উনি এটা মনে করলেন হয়তো বা আমি কোন ভুলে কোনো ঘরে চলে আসছি সাতাইলাম তোর ছেলে না আরো কলার ঝটকা দিল বললো আচ্ছা লজ্জাও পাওনা আবার মিথ্যাও বলো একটা খারাপ কাজ করার চেষ্টা করতো তো আরেকটা গোনো আবার মিথ্যাও বলো যে ঘর তোমার চলো আমি তোমাকে কাজের কাছে নিয়ে যাই এখন তো সাতাইশ বছরের রিল চলতে চলতে চলতে চলতে কয়েক সেকেন্ডে সাতাইশ বছর আর ঘোরা পর রোখের মধ্যে জওয়ান পর রোখের চেহারা দেখতে পাইলেন আর উনি চিৎকার করে উঠলেন পেছনে মা সাতাইশ বছর পরে আসলেন বললো বললো জানো পরিচিত অপরিচিত ব্যক্তি কে বললো না বললো এটা তোমার বাবা যার জন্য আমার পুরা জীবন অতিবাহিত হয়ে গেছে যাওয়ালের সাথে লেগে লেগে তোমার বাবা যে সাতাশ বছর পরে ফেরত আসছে পা ধরে তোমার বাবা ইসলাম আমাদের কাছে আসছে এগুলো তো পরিচরে আসান হয়ে গেল মদিনা হারামের স্বামী স্ত্রী গল্প চলতে থাকলো তিরিশ বছরের ঘটনা তো বিবি বললো বিবি বলতে লাগলো যে টাকা পয়সা দিচ্ছিলাম যে কি করছো বললো মসজিদে গেলে দেখতে পারবেন মসজিদে গেলে দেখতে পারবেন কোথায় মানুষ চলতে চলতে তো নিজের নামাজ পড়ে আল্লাহ রসুলের রজায় আসলেন আল্লাহ সালাম পড়তে লাগলেন ওই সময় আল্লাহ রসুলের রজা মসজিদের বাহিরে অংশে ছিল তো বছরের সমস্ত কথা আল্লাহ বলতে লাগলেন কোনে যখন দেখলেন মসজিদ ফজর নামাজের পরে গেছে আর এক যুবক এরকম পিছনে বসে গেলেন শুনতে থাকলে। যখন দরজ শেষ হইলো তো সাতবেল ব্যক্তিকে বললো বেটেই কি এত বড় আলেন তো সে বলতে লাগলো চাচা যান মনে হচ্ছে আপনি মদিনার না আপনি ওরা কি চিনেন না মদিনার ইমাম কি চিনেন না তো বাবা বলতে লাগলো আমি তো অবশ্যই মদিনার কিন্তু আর এরকম বলতে লাগলো যে রকম করেন এরকম বলতে লাগলো তো বললো বেটার তুমি তো নাম বললা তার বাবার নাম বলে নাই আরবি নিয়ম ছিল বাবার নাম নিয়ে বলে রাস্তায় আজ পর্যন্ত ফেরত আসেন আজ পর্যন্ত ফেরত আসেন ইতিহাস তারিখ হ্যাঁ পেপার বন্ধ করেন নভেল বন্ধ করেন টিভি দেখা বন্ধ করে তারপরে দেখবেন যে আল্লাহ কি ইসলামের জন্য কি কি কষ্টা করছেন একটু তবলিকে সময় দিয়ে নিজেকে অনেক বড় মনে করে হ্যাঁ মারামারি ঝগড়ার ফসাদের মধ্যে গেলাম আর দুই টুকরায় বিভক্ত করতে লেগে গেলাম আর মনে করলাম যে আমি তো পার হয়ে গেছি এটি তুবলি এইভাবেই প্রক্রম আমাদের ওনারা তো নিজেদের জান দিও ভয় ভয় ছিলেন্লাচার আপনাদেরকে এক রাত্রে এক থাকে কোন ঝগড়া ফসাদের মধ্যে আমরা না পড়ি এদিক অধিকার কথা না শুনি এদিক অধিকার কথায় কান না দিই যেরকম কাকরাল থেকে নিজামুদ্দিন থেকে আমাদেরকে শোনানো হয় বলা হয় ওইভাবে আমরা এই তাঁতের সাথে চলি এসের সাথে চলি কোনো কিছু বুঝে আসে না আপো সে ঝগড়া মারামারি কাটাকাটি না করে আল্লাহকে বলেন আপনি সমাধান ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ সমাধান করতে পারবে খোদার কসম করে বলি আপনি ওইটা সমাধান করতে পারবেন না যেটা আল্লাহ সমাধান করতে পারবে রাতের বেলা দুই দুই ফোটা চোখের পানি ফেলে আল্লাহকে বললে আল্লাহ যেরকম সাহায্য করবে আপনি তিরিশ চল্লিশ জন মাসের মধ্যে নিয়ে এসে করতে পারবেন না যদি আল্লাহ আপনার সাথে হয়ে যায় াম করে ওনাদের রায়ের ওনাদের কদর করে আপনারা ওনাদের কদর করবে না আপনাদের নিজের সাথীর আপনাদের কদর করবে না আপনি আপনার বাবাকে গাড়ি দিবেন আপনার সন্তান আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে এরাকের একটা সত্য ঘুস্ত ঘটনা বলি এক ছেলে তার বাবাকে বাঁশের মধ্যে মেরে তাকে জব করার জন্য কুয়াতে ফেলার জন্য তাকে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। বাবা মধ্যে আছে কিছু বলে না যখন কুয়ার কাছে নিয়ে ফেলতে তখন বাবা কথা বলে বাবা একটা কথা আমার রাখ বললো পুরো রাস্তা কিছু বললেন না এখন কি বলে যে আমাকে এই কুয়ার মধ্যে ফেলিস না অন্য যেখানে ইচ্ছা ওখানে ফেল বললো এটার কারণ কি বললো আমার বাবাকে আমি এই কুয়ার মধ্যেই ফেলছে না আপনার সাথে ওইটাই হবে যে প্রবাদ বাক্য এই জন্য আল্লাহর বাসতে আল্লাহর দিকে মোতাবজ হয়ে কেউ কাউকে দোষারোপ না করি কেউ চিল্লাতিল্লি না করি আওয়াজ পৌঁছা না করি একরামের সাথে একরামের সাথে আগে বাড়ি আল্লাহ তারা আপনাদেরকে মেহনত করি সাথেদের হাতে পায়ে ধরে এক একজনের কাছে মারছে তাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করি আর আল্লাহর রাস্তায় লম্বা লম্বা জন্য নিজেরাও বের হই আর উম্মর বের করি করবো না ইনশাল কারা কারা করবেন বলেন। যে মজবু থেকে সমস্ত রকম দেখতে নাম লিখতেছে লাখোর বেশি মজবা আছে আমরা নাম লিখতে পারবো না কিন্তু দেখতেছে কার মনের অবস্থা কি কার মনে কি আছে কসমকর বলে ফেরেসটা দেখতেছে আমার মনে দেখতেছে আপনার মনেও দেখতেছে এজন্য কাজকে হেফাজত করা নিয়তে এই জায়গা থেকে আর বেশ পুরো মদমা আল্লাহ না ঠিক আছে না তস্কিল শুরু করেন আর তস্কিল কামড়ায় নগদ জামাত গুলাকে পাঠানোর চেষ্টা করেন মাসা হালকা হালকা বসে যান মাসা সবাই বসে হালকা হালকা বানায় বসে যান